বিলসিতাইপূর্ণ একটি কারাগার রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতফির দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত কেন দুনিয়াকে কারাগার বলা হলো এত বিলাসিতা ও আরামায়েশ থাকা সত্ত্বেও রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম কেন এই জীবনকে কারাগারের সঙ্গে তুলনা করলেন একজন কারাবন্দী দুনিয়ার এমন অনেক ভোগবিলাস ও আরামায়েশ থেকে বঞ্চিত হয় যেগুলো কারাগারের বাইরে স্বাধীন জীবনযাপন করা মানুষ উপভোগ করতে পারে একইভাবে মুমিন বান্দাদেরও দুনিয়াতে এমন অনেক কিছু থেকে নিজেদের বিরত রাখতে হয় যেগুলো তারা জান্নাতে উপভোগ করতে পারবে এ কারণেই মোমিনকে দুনিয়াতে কারাবন্দী বলা হয় এটি হল হাদিসে মুমিনদের কারাবন্দী বলার একটি কারণ দ্বিতীয় কারণ হলো একজন কারাবন্দী খুব সীমিত কিছু সুযোগ সুবিধা পায় কারাগারে আপনি হয়তো ফোনে কথা বলতে পারবেন বিনোদনের জন্য নির্দিষ্ট কিছু সময় পাবেন খাবার পাবেন কিন্তু দুনিয়ার স্বাধীন কোনো মানুষের সঙ্গে তুলনা করলে এই সামান্য সুযোগ সুবিধাগুলোকে অত্যন্ত তুচ্ছ মনে হবে একইভাবে দুনিয়াতে আমরা যেসব বিলাসিতা ও আরাম আয়েস উপভোগ করি পরকালীন জীবনের পুরস্কারের তুলনায় সেগুলো কিছুই না জান্নাতি এমন অনেক পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে যা কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান কোনো দিন এমন কি কোনো হৃদয়ের কল্পনা তা স্পর্শ করতে পারেনি এই দুনিয়া মুমিনের জন্য কারাগার কারাগারস্বরূপ আবার দুনিয়ারূপী এ কারাগারের ভেতরে আছে মানুষের গড়া আরেক কারাগার আর এ কারাগার নিয়েই আমাদের এ আলোচনা কখনো কখনো বন্দিত্ব মানুষের প্রাপ্য হয় আবার কখনো কখনো অন্যায় ও দুলুমের শিকার হয়ে মানুষকে বন্দিত্ব বরণ করতে হয় দুলকার আমাদের ও ইয়াজুজ মাজুজের মাঝে যে প্রাচীর তৈরি করেছিলেন সেটাকে এক ধরনের কারাগারই বলা যায় ইয়াজুজ মাজুজ নানা অপরাধে লিপ্ত ছিল যে কারণে দুলকার আমাদের ও তাদের মাঝে প্রাচীর তৈরি করে দেন এক্ষেত্রে বন্দিত্ব তাদের প্রাপ্য ছিল আবার অনেকেই সত্য উচ্চারণের কারণে বন্দী হন ইউসুফ আলাইহ ইসাল্লামকে এই কারণেই কারাগারে যেতে হয়েছিল আর তাই কারাগারকে নাবী ইউসুফ আলাইহ ইসাল্লামের পাঠশালা বলা হয় ইউসুফ আলহিসাল্লামকে যে বিষয়ে অভিযুক্ত করা হয়েছিল তিনি নিজেই তা থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন চিন্তা করুন যে গুনাহ থেকে তিনি নিজেই পালাতে যাচ্ছেন সেই অপরাধেই তাকে অভিযুক্ত করা হলো দোষী সাব্যস্ত করে কারাগারে নিক্ষেপ করা হলো তিনি একজন সম্মানিত রসুল অথচ তার সম্মানকে প্রশ্নবিদ্ধ করা হলো মুসলিম কিংবা কাফির যেই হোক না কেন যুগে যুগে সব অত্যাচারী ও দালিমরা একই কৌশল অবলম্বন করে আসছে যে বিষয়গুলোকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন এবং এড়িয়ে চলার চেষ্টা করেন তারা খুঁজে খুঁজে আপনাকে ঠিক সেসব বিষয়ে অভিযুক্ত করবে একজন হকপন্থী মুমিনের কাছে বিশ্বজাহানের রবের সাথে কুফরির চেয়ে হয়রানি কারাগার অত্যাচার নির্যাতন চাবুক এমনকি মৃত্যু শ্রেয় কারাগার ও কুফরি এই দুইয়ের মাঝে বেছে নিতে বলা হলে একজন মুমিন প্রথমটিকেই বেছে নেবে এমন কি কোনো পাপ অন্যায় কিংবা অনৈতিক কাজে বাধ্য হবার বদলেও সে কারাগারকেই বেছে নেবে ইউসুফ আলহিসাল্লাম ইচ্ছা করলেই পুরুষত্বের সবচেয়ে তীব্র কামনা মেটাতে পারতেন বেছে নিতে পারতেন তার সময়ের সবচেয়ে সুন্দরী ও উচ্চবংশীয় অভিজাত নারীদের যে কাউকে পাশাপাশি পেতে পারতেন ভোগবিলাস ও পার্থিবসুখের সব উপকরণ चलेत सुशाल प्रसाद करते साधारण भाव सबाई तो एम जीवन ही स्वप्न देखे तबुओ ए सबकि बदले यूसुफ आल्लम कारागारे थाके पसंद कर लें आल्ला সে বলল হে আমার রব এই নারীরা আমাকে যেদিকে ডাকছে এর চেয়ে কারাগারই আমার কাছে বেশি প্রিয় কারাগার নইতো জিনা সেই নারী তাকে এ দুটোর যে কোনো একটি বেছে নিতে বলেছিল তিনি কারাগারকেই বেছে নিয়েছিলেন ফেরাউন ও জাদুকরদের ঘটনার দিকে লক্ষ্য করুন মুসা আলি হিসাল্লাম যখন ফেরাউনের দরবারে গিয়েছিলেন ফেরাউন তার জাদুকরদের বলেছিল ইসলাম কিংবা কুফর যে কোনো একটি বেছে নিতে একবার পরিস্থিতিটি কল্পনা করুন ইসলাম ও কুফরের মাঝে একটিকে বেছে নিতে হবে ইসলামকে বেছে নেওয়ার অর্থ ফিরাউন তাদের কারাগারে নিক্ষেপ করবে তাদের হাত পা কেটে ফেলা হবে শুলে চড়ানো হবে এবং তাদের জন্য অপেক্ষা করবে দীর্ঘতির কষ্টকর এক মৃত্যু এ হল মুসা আলহ ইসাল্লাম ও হারুন আলহি ইসাল্লামের রবের প্রতি ইমান আনার শাস্তি অন্যদিকে ফিরাউনের প্রতি ইমান আনলে তাদের স্বাদ অভিলাস ও ইচ্ছানুযায়ী পার্থিবসুখের যাবতীয় উপকরণ দেয়া হবে প্রতিযোগিতা শুরুর আগেই ফেরাউন তাদের এই প্রতিশ্রুতি দিয়েছিল যদি তোমরা বিজয়ী হও যা চাইবে তাই পাবে আল্লা সুবাহ হুয়াতে আয়লা বলেন তারা বলল আমাদের জন্য কি উত্তম পারিশ্রমিক রয়েছে যদি আমরা বিজয়ী হই সে বলল হ্যাঁ অবশ্যই তোমরা আমার ঘনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত হবে সুরা আল আরাফ আয় একশো থেকে একশো চোদ্দো সুরা আল আরাফ পশ্তুরা আশোয়ারাই আল্লাহ সুবাহানা আমাদেরকে জানিয়েছেন ফিরাউন যাদুকরদের বলেছিল ও ইন্নকুমকরবিন আর নিশ্চয়ই তোমরা আমার ঘনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত হবে জাদুকররা মুসা আলহ ইসাল্লামের কাছে পরাজিত হবার পরও ফিরাউন তাদের ঘনিষ্ঠ করে নিতে চেয়েছিল তাদেরকে মূসা আলহ ইসাল্লামের বিরুদ্ধে কাজে লাগাতে চেয়েছিল কিন্তু আল্লাহ সুবাহান হাত আলার উপর ইমান আনার সাথে সাথে তাদের জীবনের লক্ষ্য বদলে গেল। তাদের জীবন ভিন্ন দিকে মর নিল যে মুহূর্তে তারা আল্লাহ আল্লা সুবাহানে প্রতি পরিপূর্ণ দাসত্বের সাথে সাজদাই লুটিয়ে পড়ল সেই মুহূর্ত থেকে কোনো মানুষের সামনে মাথানত করা তাদের জন্য অসম্ভব হয়ে গেল এবং জাদুকররা সাজদাই পড়ে গেল তারা বলল আমরা ইমান এনেছি বিশ্বজগতের প্রতিপালকের উপর এসব ঘটনা এমন সময়ে ঘটেছিল যখন তারা সবে মাত্র ইমান এনেছে তাদের অন্তরে ইমান ছিল জীবন্ত তেজদীপ্ত ইমান ছিল বিশুদ্ধতা ও পরিপূর্ণতার সর্বোচ্চ স্তরে তারা বলেছিল হে ফিরাউন আমাদের সামনে দুটো পথ খোলা আছে হয় আমরা তোমাকে রব বলে স্বীকার করে নেবো এবং প্রতিদানে আমরা যা চাইব তাই পাবো অথবা আমরা মূসা আলহি সাল্লামের রবের উপর বিশ্বজাহানের প্রতিপালকের উপর ইমান আনব। যার পরিণতি হল কারাবাস নির্যাতন ও মৃত্যু আমরা দ্বিতীয় পথকেই বেছে নিলাম তারা বলল এটা কখনো হতে পারে না যে আমাদের রব ও তার সুস্পষ্ট বলি আমাদের সামনে এসে যাবার পরও আমরা তোমাকে প্রাধান্য দিব সত্যের উপর সুতরাং তুমি যা কিছু করতে চাও করো তুমি তো বড় জোর এ দুনিয়ার জীবনে ফায়সালা করতে পারবে সুরাত্তর কখনো বন্দিত্ব কামনা করবেন না বন্দিত্বের জন্য দোয়া করবেন না রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন শত্রু সাক্ষাৎ কামনা করো না তবে সাক্ষাৎ হয়ে গেলে ধৈর্য সহকারে মোকাবেলা করো কারাগারের ব্যাপারটাও এমন কখনো বন্দিত্ব কামনা করবেন না বন্দিত্বের জন্য দোয়া করবেন না বরং দোয়া করুন আল্লাহ সুহায় হুয়াতা যেন কারাগার ও শত্রুর সম্মুখীন হবার কষ্ট থেকে আপনাকে নিরাপদে রাখেন তবে কখনো যদি কারাগারে ঢুকতেই হয় ধৈর্য ধরুন অবিচল থাকুন একজন পুরুষের মতো এর মোকাবেলা করুন এখন তরুণদের অনেকের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় তারা কারাগারে যাওয়াকে একটা ক্রেডিটের বিষয় মনে করে মনে করে এটা কোনো কৃতিত্বের ব্যাপার এটা জাহির করার মতো কোনো ব্যাপার মনে করে এটা সেলিব্রিটি বা অর্কেস্ট্রার হবার মতো কোনো বিষয় আমি বলছি দিন রাত আল্লা সুবাহানের কাছে দোয়া করুন যেন কখনো কোনো দিন এক মিনিটের জন্যও কারাগারে যেতে না হয় তবে যদি কারো তাঁকদিরে বন্দিত্ব থাকে তাহলে তাকে বন্দি অবস্থায় সত্যের ওপর দৃঢ় ও অবিচল থাকতে হবে আল্লাহি কারাগারে অন্ধকার দেয়ালের ওপাশে এমনও বন্দি আছেন যারা দিনরাত আল্লাহ সুবাহান তাল্লার দরবারে দোয়া করে মৃত্যুর জন্য তাদের মাঝে কেউ কেউ এ দুয়াতেই সারা রাত কাটিয়ে দেন এমন অনেকেই আছেন কারাগারের প্রাচীরের আড়ালে যাদের ইমান নষ্ট হয়েছে এমনকি কারো কারো মস্তিষ্কের বিকৃতি ঘটেছে তাই সবসময় আল্লাহ সুবাহ হুম তালার কাছে নিরাপত্তার জন্য দোয়া করুন ইব্দু বাত্তা রাহিমাহুল্লা বলেছেন শত্রু এবং কারাগারের পরীক্ষার মুখোমুখি না হওয়ার ইচ্ছাপোষণের কারণ হল আমরা এগুলোর ফলাফল সম্পর্কে জানি না হতে পারে আপনি পরাজিত হবেন হতে পারে আপনি ইমান হারা হবেন আপনার জন্য কোন ফলাফল অপেক্ষা করছে আপনি তা জানেন না তাই কখনোই এমন কিছুর আকাঙ্ক্ষা করবেন না অন্যদের মতে এমন করতে নিষেধ করার কারণ হল এমন ইচ্ছা পোষণের ফলে ব্যক্তি নিজের উপর খুব বেশি ভরসা করা শুরু করতে পারে এই অতিরিক্ত আত্মনির্ভরশীলতা তাকে আল্লাহ আল্লা সুবাহান হাতআলার উপর তাওকুল করা থেকে কাফেল করে দেয় আল্লাহ আল্লা সুবাহান হাতের উপর ভরসা না করে সে নিজ সামর্থ্যের দিকেই নজর দেয় এবং শত্রু শক্তি সামর্থ্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে হাসান আল বাসির রাহিমাহুল্লাহ পাই বলতেন প্রতিপক্ষকে কখনো যুদ্ধের জন্য আহ্বান করো না সেই সময়ের যুদ্ধে একজনের বিপরীতে এক দুইয়ের বিপরীতে দুই তিনের বিপরীতে তিনজন এভাবে শুরু হতো জীবনটা বদর যুদ্ধের ক্ষেত্রে হয়েছিল সুতরাং নিজে থেকে কাউকে যুদ্ধের জন্য আহ্বান করবেন না কিন্তু যদি প্রতিপক্ষ আপনাকে চ্যালেঞ্জ করে তাহলে সত্যিকার পুরুষের মতো মোকাবেলা করুন আল্লাহ সাহানা হওয়া তা আপনাকে বিজয়ী করবেন অনেকেই কারাগারে যেতে চাই মনে করে এটা মজার কোনো অভিজ্ঞতা জানিয়ে মানুষের সামনে ক্রেডিট নেওয়া যাবে কিন্তু সেখানে ঢোকার পর কোনো না কোনো কারণে তারা ভেঙে পড়ে অনুনয় করে প্রাণ চাই। অনেকে অনেকেই এ অবস্থায় নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অনেকে ইমান হারা হয় আল্লা সব তালা তাদের সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের সকল বন্দী ভাইদের মুক্তিকে ত্বরান্বিত করুন বন্দী অবস্থায় নিজের মুক্তিকে ত্বরান্বিত করার জন্য অনেকে উদ্দেশ্যমূলকভাবে অন্যান্য ভাইদের ব্যাপারে মিথ্যাও বলে খুব অল্প কিছু মানুষই প্রাচীরের উপাসে অবিচল থাকেন আমরা আল্লাহ সব তাল্লার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকল ভাইয়ের মুক্তিকে ত্বরান্বিত করেন এবং এর মাধ্যমে তাদের মায়েদের এবং পরিবারের হৃদয়গুলোকে প্রশান্ত করেন আমাদের আলিমগণ ইউসুফ আলহ ইসাল্লাম এমনকি ফেরাউনের জাদুকরগণও কখনও বন্দিত্ব কামনা করেননি কিন্তু যখন তাদের কুফর ও কারাগারের মধ্যে গুনাহ ও বন্দিত্বের মাঝে যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়েছিল তখন তারা কারাগারকে বেছে নিয়েছিলেন তারা বলেছিলেন আমরা ইসলামকে কুফরের উপর প্রাধান্য দেব গুনাহতে লিপ্ত হওয়ার বদলে বন্দিত্বকে বেছে নেব। এমনই ছিল তাঁদের পথ ইউসুফ আলহ ইসাল্লামের বিরুদ্ধে আনিত অভিযোগের কারণে আল আজেজ তাকে কারারুদ্ধ করা আদেশ দিয়েছিল জেলখানায় গিয়ে ইউসুফ আলহি ইসাল্লাম অনেক মানুষের দেখা পেলেন যারা জুলুমের শিকার এমন কিছু মানুষের সাথে তার পরিচয় হলো যারা ছিল তার কাছে একেবারেই ভিন্ন ধর্মী ও অপরিচিত মানুষগুলো ছিল মাজলুম ক্ষুধার্থ নির্যাতিত জীবনের ব্যাপারে নিরাশ তিনি তাদের কাছে গেলেন তাদের সাথে মিশলেন তাদের জন্য তিনি ছিলেন রাহমা অনেককেই তিনি নতুন করে জীবন নিয়ে আশাবাদী হতে শেখালেন কখনো বন্দী হলে আপনাকেও ঠিক এই কাজটি করতে হবে অন্যান্য বন্দিদের মনোবল বাড়াতে হবে হতাশা ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের অনুপ্রাণিত করতে হবে ইউসুফ আলহ ইসাল্লাম কারাগারে অসহায়দের সাহায্য করতেন তাদের তাওহাইদের শিক্ষা দিতেন এবং স্বপ্নের ব্যাখ্যা করতেন ইউসুফ আলহি সাল্লাম নিজেও ছিলেন জুলুমের শিকার অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করা হয়েছিল কিন্তু তিনি এ নিয়ে ভাগ্যকে দোষারোপ করে অযথা সময় নষ্ট করেননি বলেননি হাই আজ আমি কেন এখানে কেন আল্লাহ সব তে আল্লাহ আমাকে এখানে আনলেন আল্লাহ যদি আমাকে এখানেই আনেন তবে আমার আর আল্লাহর দিকে মানুষকে ডাকার দরকার কি। মূলত একজন সত্যিকারের দায়ী কখনোই ব্যক্তিগত স্বার্থে আক্কা করেন না তার চিন্তাভাবনা আবর্তিত হয় আল্লাহ আল্লা সুবাহান হাতআলার সন্তুষ্টি অর্জনের চূড়ান্ত লক্ষ্যকে ঘিরে ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব করেন না তিনি বরং তার একমাত্র চিন্তা থাকে কিভাবে কীভাবে আল্লা সুবাহান হাতের দিনকে আরও সামনে এগিয়ে নেওয়া যায় কারাগারের সাথীদের কাছে ইউসুফ আলহ ইসাল্লাম একজন ব্যতিক্রম ধর্মী মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠলেন সাধারণত কারো সাথে কিছুদিন থাকলে তার ব্যক্তিত্ব ও চরিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় কে অন্য সবার চেয়ে একটু আলাদা বোঝা যায় বুঝতে পারা যায় কে আমদপ্রিয় কে রসিক কারা হতাশাগ্রস্থ আর কারা ন্যায়পরায়ণ ও সত্যনিষ্ঠ কারাগারে সবাই দাবা খেলছে আর তিনি এ মগ্ন অন্যরা মারামারি করছে আর তিনি এসে মিটমাট করে দিচ্ছেন কাজে সবাই বুঝতে পারছিল এ মানুষটি অন্য সবার চেয়ে আলাদা এ কারণেই তারা তাকে বলেছিল ইন্নার কামিনাল মহসিন নিশ্চয় আমরা তো আপনাকে একজন সৎকর্মশীল মোহসিন হিসেবে দেখতে পাচ্ছি তারা তাকে প্রশ্ন করেছিল কি আপনি কেন আপনি এত আলাদা আপনি রাজ্যে গিয়ে ইবাদ করেন সিয়াম রাখেন কার জন্য আপনার ব্যাপারে আমাদের কিছু বলুন কারাগারে তাদের সামনে সায়িত এই মানুষটি ছিলেন সেই ব্যক্তি যার ব্যাপারে রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবন ইয়াকুব ইবনু ইসাহ ইবনু ইব্রাহিম তিনি সম্মানিত তার পিতা সম্মানিত তার পিতামহ সম্মানিত তার প্রপিতামহ সম্মানিত ইউসুফ ইবন ইয়াকুব ইবনু ইসহায়ক ইবনু ইব্রাহিম আলাই হুমসাল্লাম তারা বলছিল আপনি অন্য সবার চেয়ে আলাদা আপনার উদ্দেশ্য কি কোন বার্তা নিয়ে আপনি এসেছেন তিনি জবাব দিয়েছিলেন আমার উদ্দেশ্য হল তাহিদুল হে কারাগারের সঙ্গে সাথীরা পৃথক পৃথক বহুরব ভালো না পরাক্রমশালী এক আল্লাহ কোনটি ভালো এক আল্লাহ নাকি অনেকগুলো তিনি জেলখানায় দাওয়া দিচ্ছিলেন কারাগারে তিনি কান্নাকাটি করছিলেন না কাঁদো কাঁদো হয়ে অন্য আর অভিযোগ করছিলেন না তিনি তাউিদের দাওয়াহ করছিলেন এমন অবস্থায় আসলে বন্দি কে নাবি ইউসুফ আলহ ইসাল্লাম নাকি যে তাকে কারাগারে নিক্ষেপ করেছিল সে আল আজিজ কারাগারের বাইরে মুক্ত জীবনযাপন করলেও তার জীবনে শান্তি ছিল না তার দিন কাটছিল নিদারুণ যন্ত্রণায় অন্যদিকে ইউসুফ আলহ ইসাল্লাম ছিলেন কাররুদ্ধ কিন্তু তার অন্তরে প্রশান্তি ও সুখ ছিল ইউসুফ আলহি সাল্লামের চারপাশের লোকেরা দেখতে পাচ্ছিল তিনি কতটা সুখী ও প্রশান্ত এই আনন্দ তিনি অন্যদের মাঝেও ছড়িয়ে দিয়েছিলেন বন্দি দশা থেকে মুক্ত হবার পরও তার সাথে আরও সময় কাটানোর জন্য তারা বারবার ফিরে আসত বাইরের মুক্ত পৃথিবীর চেয়েও কারাগারে ইউসুফ আলহি সাল্লামের সান্নিধ্যকে তারা বেশি পছন্দ করত ইউসুফ আলহ ইসাল্লাম তাদের স্বপ্নের ব্যাখ্যা করতেন অনেকেই বন্দি জীবনের বাস্তবতা সম্পর্কে জানেন না আল্লাহ সুহাদহমাত আলা আপনাদেরকে এ থেকে নিরাপদ রাখুন আপনি যখন অত্যাচারের কারাগারে পা রাখবেন সারা দুনিয়া থেকে সে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে আপনার স্ত্রী সন্তান বাবা মা কোথায় আছে কি করছে বহির বিশ্বে কি ঘটছে কিছুই জানতে পারবেন না এমন অবস্থায় স্বপ্নগুলোই জাগ্রতদের প্রশান্তির উৎসে পরিণত হয় ইউসুফ আলহিসাল্লাম যে দুজন ব্যক্তিকে তাদের স্বপ্নের ব্যাখ্যা জানিয়েছিলেন তাদের একজনকে যাবার আগে বলেছিলেন তোমার বাদশার কাছে আমার আলোচনা করবে সাধারণভাবে এ কথায় দূষণীয় কিছু ছিল না যার অন্তর আল্লা সুবাহার সাথে শতভাগ জুড়ে আছে এবং যে অন্য সব কিছু থেকে বিমুখ এমন ব্যক্তির অন্যান্য বৈধ উপায় খোঁজাতে দোষের কিছু নেই তবে এ কথা অন্য সবার জন্য প্রযোজ্য হলেও ইউসুফ আলহাল্লামের ক্ষেত্রে বিষয়টা ছিল ভিন্ন তিনি তো আল্লাহর একজন রসুল তিনি সম্মানিত তার বাপদাদা সম্মানিত তার অবস্থান অনেক উঁচুতে তাই তার জন্য মাপকাঠিও আলাদা ইউসুফ আলহ্লাম অসংখ্য মুজিজা প্রত্যক্ষ করেছিলেন যা তার উচ্চ মর্যাদাকে প্রমাণ করে আল্লাহ তাকে শিক্ষা দিতে চাইলেন আল্লাহওয়ালা অন্যান্য সবাই উপায়ের সন্ধান করতে পারে কিন্তু তুমি কে তোমাকে তোমার ভাইদের কাছ থেকে উদ্ধার করেছিল ইউসুফ কে তোমাকে আজিজের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিল কে তোমাকে জিনা ব্যবিচার থেকে রক্ষা করেছে ইউসুফ তোমার অন্তর পরিপূর্ণভাবে আল্লাহর সাথে থাকা সত্ত্বেও এখন অন্য উপায়ের খোঁজ করতে শুরু করলে তুমি উচ্চ পদে আসিন অন্য সবার জন্য দৃষ্টান্ত কাজে আস্থা নির্ভরতা ও উপায় তুমি এসবই কেবল আল্লাহ সুবাহান হাতের কাছেই চাইবে আল্লা সুবাহানা বলেন ফালা বিসায় ফিজ নিবেদ আলসি নেন ফলে তাকে কয়েক বছর কারাগারে কাটাতে হলো এটা ছিল ইউসুফ আলহি সাল্লামের জন্য একটি শিক্ষা এবং আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় তিনি শিখলেন অন্য কারো কাছে না বরং সব কিছু একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছেই চাইতে হবে একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা ছাড়া অন্য কারো ওপর নির্ভর করা যাবে না যদিও সেটা অন্য সবার জন্য বৈধ হয়ে থাকে যারা আপনাকে ভালোবাসে যারা আপনার ছাত্র এবং আপনি যাদের সাথে সময় কাটান তাদের ব্যাপারে আপনার সব কাজের ব্যাপারে শুরুতেই নিজের নিয়াদকে যাচাই করে নিন আপনার সব কাজ সব কিছু যেন শুধুমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালার জন্যই হয় কারণ বিপদের সময় এরা সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে আগেকার হকপন্থী আলিমদের বেলায় এমনটাই ঘটেছিল আর এভাবেই চলতে থাকবে সুতরাং আল্লাহ আল্লা সুবাহলার সন্তুষ্টিকেই আপনার লক্ষ্য বানান সামনের কঠিন দিনগুলোতে কেবল তিনিই আপনার ভরসা তাকে ছাড়া অন্য যার ওপরেই আপনি ভরসা করুন না কেন বিপদের দিন আপনার পাশে তাদের কাউকেই পাবেন না এমন অনেকে আছেন যারা কোনো নেতা দল কিংবা সংগঠনের মাধ্যমে সম্মানিত হবার বড়ো হবার চেষ্টা করে আসলে সৃষ্টির মাধ্যমে তারা বড় হতে চায় এসব কিছু একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে নেতা দল সংগঠন এমনকি তাদের সবার পতন হবে এবং সেই সাথে আপনারও কারণ আপনি তাদের মুখাপেক্ষী হয়েছিলেন সুতরাং একমাত্র আল্লাহ সুবাহান হুয়াত আলার উপরই নির্ভর করুন তারই মুখাপেক্ষী হন আর জেনে আল্লাহ সুবাহ হুমাত আলা হাইউল কয়ুম অক্ষয় অজেয় অপ্রতিদ্বন্দ্বী কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না যখন আপনি একমাত্র আল্লাহ সুবাহান হাতার উপর ভরসা করবেন যখন আল্লা সুবাহান হাত তাল্লা আপনার সাথে থাকবেন আপনার অবস্থান হবে আকাশের মেঘেরও উপরে যখন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখনও আপনি সম্মানিত থাকবেন যখন আপনার নামে গ্রেফতারি পরওয়ানা জারি করা হবে আপনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু হবে যখন মিডিয়া আপনাকে নিয়ে কথা বলতে শুরু করবে আপনার হাজার হাজার শিক্ষার্থী অনুসারী বন্ধু সহকর্মী সবাই উধাউ হয়ে যাবে কিন্তু আপনার লক্ষ্য যদি হয় এক আল্লা সুবাহা হওয়া তাড়ালাকে সন্তুষ্ট করা তবে সেদিন আপনার পাশে আল্লা সুবাহা হওয়া তালালাকে এবং একমাত্র আল্লা সুবাহা হওয়া তাতালাকেই পাবেন আপনি উপলব্ধি করবেন আপনার জন্য শুধুমাত্র আল্লা সুবাহা হওয়া তাড়ালাই আছেন কাজেই সুখ কিংবা দুঃখ সর্বাবস্থায় আল্লা সুহানা হাত তালাকে ডাকুন তাকেই খোঁজুন তার ওই সন্তুষ্টির জন্য কাজ করুন আপনার প্রতিটি কাজে আপনার জীবনের প্রতিটি ধাপে প্রতিটি মুহূর্তে আল্লা সুবাহানাহা তালাকেই আপনার লক্ষ্য ও উদ্দেশ্য বানিয়ে নিন যে ফোনটাই অনবরত রিং হতো সাহায্যের অনুরোধ আর প্রশ্ন আসত সেই ফোন আজ নিশ্চুপ প্রতিদিন হাজার হাজার ইমেইলে যে ইনবক্স ভরে যেত আজ তা শূন্য অতীতে ও আলিমগন এসবের হতেন আর এটা হতেই থাকবে শিক্ষণীয় বিষয়টি হলো উদ্দেশ্য ও নিয়াতের ব্যাপারে আল্লা সুবাহালার প্রতি আন্তরিক হওয়া কারণ তিনি একমাত্র সত্তা যার উপর আপনি নির্ভর করতে পারেন তিনি একমাত্র সত্তা যার কাছে আপনি কিছু চাইতে পারেন যখন পরীক্ষা আপনাকে বিহব্বল করে ফেলবে যখন প্রবল প্রতিপক্ষের সামনে নিজেকে একা আবিষ্কার করবেন মনে রাখবেন তখন আল্লা সুবাহ আওয়ালাই আপনার জন্য যথেষ্ট নিঃসন্দেহে আল্লা সুবাহানে হাতআলা তার বান্দাদের জন্য যথেষ্ট আমরা আসলে তারই মুখাপেক্ষী দেওয়ার রাস্তায় অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে একের পর এক পরীক্ষা ও মুসিবত আপনার দিকে ধেয়ে আসবে এই প্রতিকূলতায় এক আল্লাহ আল্লা সুবাহান হতাল্লা ছাড়া আর কাউকেই আপনি পাশে পাবেন না সুতরাং আপনি যদি বিপদের মুহূর্তে আল্লাহ সুবাহান হমতালাকে পাশে পেতে চান তবে দুর্যোগের মুখোমুখি হবার আগে নিশ্চিত করুন আপনি কেবল তারওই সন্তুষ্টির লক্ষ্যে কাজ করছেন প্রতিটি পদক্ষেপের আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজটি করছি এটা কি সম্মত আল্লাহ সুবাহআলা এতে খুশি হবেন তো আল্লাহ সুবাহন হতাল্লাহ সন্তুষ্টিকেই নিজের উদ্দেশ্যে বানিয়ে নিন আমাদের সবারই কমবেশি এমন বন্ধু বান্ধব আছে যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে প্রায় সবারই এমন অভিজ্ঞতা আছে এগুলো নিয়ে কথা বলতে গেলে সারা দিন কেটে যাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোথাও কিছু বলি না তবে কখনও কখনও এগুলোর মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় থাকে যা হয়তো অন্য মুসলিমদের জন্য সতর্কতার কারণ হবে তাই এখানে আমি কিছু কথা বলছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি জেলে যাবার পর আমার ক্লাসের একজন ছাত্র কিংবা সমর্থক কেউ আমার পাশে পাইনি। কেউ ঝামেলায় জড়াতে চায়নি একজনকেও পাওয়া যায়নি এ নিয়ে প্রশ্ন করার জন্য রমাদানের একেবারে শেষ দিকে ইদুল ফিতরের দুদিন আগে ওরা আমাকে নিয়ে যায় প্রথম রাত সেখানে পার করলাম পরের দিনই ছিল ইদুল ফিতর ঈদের দিন সকাল শুরু করলাম বন্দি হিসেবে সেই কঠিন মুহূর্তগুলোতে আমার মাকে যে কষ্টের সম্মুখীন হতে হয়েছে তার জন্য আল্লা সুবাহালা তাকে জান্নাতে সর্বোচ্চ স্তর দান করুন জেলে যাবার এক রাত আগের কথা আমি আর বাবা এক ছাত্রের বাড়িতে ইফতারের দাওয়াতে গিয়েছিলাম আহমেদ জিবরিল আর তার বাবা শাহেখ মুসা আসছেন জানতে পেরে অনেক মানুষ সেখানে উপস্থিত হয়েছিল অনেক লোক হবার কারণে আমরা ইফতারের পর বেশ কিছুক্ষণ সেখানেই কাটিয়ে দিলাম এবং সেখানেই ঋষা ও তারাউবীর জামাত করলাম পুরো রমাদান মাস জুড়ে আমি আরেক জায়গায় তারাউবীর পড়িয়েছিলাম ওই দিন ত্রিশতম পারা শেষ করে কোরআন খতম করার কথা ছিল সেই ভাইয়ের বাড়িতে বেশ বড় সব জামায়াত হয়েছিল তাই আমি সেই দিন ওখানেই তারাও পড়ালাম তিরিশতম পাড়া শেষ হলো আর আমাদের খতমও হয়ে গেল সলাদ শেষে আমার বাবা বললেন কাল যদি ঈদ না হয় তবে আমাদের বাসায় সবার দাওয়াত রইল পরদিন ঈদ হবার একটা সম্ভাবনা ছিল আমাদের একদল চাঁদ দেখার জন্য বের হয়েছিল তবে তখনও পর্যন্ত তারা চাঁদ দেখতে পাননি সবাই আমাদের বাড়িতে আমন্ত্রিত হয়েছিল আল্লাহ আল্লাহতালা আমার বাবাকে উত্তম প্রতিদান দিন তার নেক আমলগুলোকে কবুল করে নিন আল্লা সুবহানতালা আমার মাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমরা কমপক্ষে দেড়শো থেকে দুইশো লোকের আয়োজন করেছিলাম আমন্ত্রিত সবাই পরদিন আমাদের বাড়িতে আসলেন এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছিল এক দলের খাওয়া শেষ হলে আর এক দল বসতো আল্লাহ সুবাহানতালা আমার মায়ের মর্যাদা বৃদ্ধি করুন তাকে আল ফিরদাউস পর্যন্ত পৌঁছিয়ে দিন সেই দিনগুলোতে তারা অবের পর অনেকেই আমাকে ঘিরে বসতে উন্মুখ হয়ে থাকতো। আমার আজও সব কিছু স্পষ্ট মনে আছে যেন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে দাস দেওয়ার সময় আমার সাথে এত মানুষ হতো যে গাড়িগুলো দেখে মনে হতো কাফেলা যাচ্ছে আমার পাশে কে বসবে এ নিয়ে তর্ক শুরু হয়ে যেত এমন কি এমনও হয়েছে ভাইরা এসে আমাকে বলছে আমার গাড়ি কে চালাবে এ নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়েছে ওল্লাহি এমন ঘটনা বহুবার ঘটেছে আমার শুনানির দিনও কোর্ট প্রাঙ্গনে অনেক মানুষ ছিল প্রচণ্ড ভিড়ের কারণে সবার কাঁধে কাঁধ লেগে যাচ্ছিল কিন্তু পার্থক্য হলো আমি আর বাবা ছাড়া সেই দিন ওখানে লাহা ইল্লাহ মুহাম্মদ রসুল উল্লা বিশ্বাসী একজন মানুষও ছিল না এফ প্রসিকিউটর সরকারি বাহিনীর এজেন্ট কাউন্টার টেরোরিজমের অফিসার ও কর্মকর্তাদের সবাই সেখানে উপস্থিত ছিল আমার উকিল আমাকে বলল এ লোকগুলো আপনাদের প্রচণ্ড ঘৃণা করে এর আগে অন্য কোনো শুনানিতে আমি এমন করতে দেখিনি বিচার চলাকালীন আদালতে অনেক মানুষ থাকলে বিচারকের ওপর এক ধরনের চাপ কাজ করে যেহেতু সরকার পক্ষ জানতো না কী রায় হবে তাই তারা বিচারকের ওপর চাপ তৈরি করার জন্য অনেক লোক জড়ো করেছিল যাতে করে বিচারক শাস্তির মাত্রা বাড়িয়ে দেয় উকিল আমাকে বলল এর আগে অন্য কোন শুনানিতে এত কর্মকর্তা দেখিনি, এরা আসলে আপনাদের ঘৃণা করে কিন্তু তারা আপনার যেসব অনুসারীর কথা বলছে তারা কোথায় পিছনের দিনগুলোতে ফিরে যাই শিক্ষার্থীদের জন্য আমাদের বাসার উপরের তলা চব্বিশ ঘণ্টা খোলা থাকতো ওয়াল্লাহি আমি এগুলো শুধু এজন্যই বলছি যে সবাই যেন এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এর পেছনে আর অন্য কোনো উদ্দেশ্য নেই কয়েকদিন আগে আমি আমাদের পুরোনো কফি মেশিনটা দেখছিলাম আমাদের মেশিনটা ছিল দোকানে বড় মেশিনগুলোর মতো ছোটগুলো দিয়ে আমাদের কাজ চলতো না কারণ বাসায় সব সময় কোনো না কোনো অতিথি থাকত কয়েকদিন আগে মেশিনটা চোখে পড়ল। মেশিনটার উপরে এখনও লেখা আছে এজের এল ক্যাফে ছাত্ররা আমাদের বাড়ির নাম দিয়েছিল আহমাদ জিব রেলের এল ক্যাফে বাসায় সবসময় মানুষ আসা যাওয়া করত। শেখা শেখানো দাওয়াহ চলতেই থাকতো আল্লাহ সব হওয়া তাড়ালা আমার মাকে উচ্চ মর্যাদা দান করুন প্রয়োজনীয় সব কিছুর যোগান দেয়া দেখাশোনা করা রান্না বান্না, খাবার পরিবেশন কফি এসব কিছুই তিনি একা সামলেছেন এখনও আমার সেই দিনগুলোর কথা মনে আছে বয়ান কিংবা হালাকা শেষে ভাইরা আমার পেছনে পেছনে আমাদের বাসার বাথরুমের দরজা পর্যন্ত চলে আসত বাসায় এত মানুষ আসত যে অনেককে আমাদের বাসার বাথরুমের দরজায় বসতে হতো আমার এখনো সবকিছু স্পষ্ট মনে আছে আমার মামলার বিচারক ছিল বেশ খাটো লম্বাই মাত্র পাঁচ ফুট কিন্তু সেই দিন এই পাঁচ ফুট লম্বা বিচারকের সামনে দাঁড়াবার জন্য একজন লোকও ছিল না তাহলে আপনারা কি মনে করেন সব আদালতের আদালতে গিয়ে দাঁড়াবার দিন আপনার পাশে কাউকে পাবেন মাত্র পাঁচ ফুট লম্বা এক মানুষের সামনে যদি তারা দাঁড়াতে না পারে তবে আয়ালিমুল গয়ব যার কুরসি আসমান ও জমিনের চেয়েও বিশাল তার সামনে তারা কিভাবে দাঁড়াবে তাই প্রতিটি পদক্ষেপে আপনার উদ্দেশ্য যাচাই করুন এত কিছু বলার কারণ এটাই প্রতিটি কাজের আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি এটা আল্লা সুবাহান্লাহ সন্তুষ্টির জন্য করছেন কখনও নিজের পাশে অনেক মানুষ দেখতে পেলেও শুধু আল্লা সুবাহান তাল্লার কথাই ভাবুন সবকিছু আপনি তার সন্তুষ্টির জন্যই করছেন তো কারণ যখন বিপদ আসবে আপনার পাশ থেকে সবাই উধাও হয়ে যাবে সেই মুহূর্তে আপনি একমাত্র আল্লাহ সুবাহত করুন তিনি আপনাকে হেফাজত করবেন বিপদের মুহূর্তে ধৈর্য ধারণের এটি সর্বোত্তম পদ্ধতি ইয়া ইয়ল্লাহ আমি শুধু আপনার জন্যই এটা করছি সর্বদা সব সময়। হাতিমাল আসাম নামের এক ব্যক্তি বাগদাদে ইমাম আহমেদ রাহিমা সাথে দেখা করতে গেলেন হাতিম ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও প্রজ্ঞাবান ইমাম আহমেদ রাহিমাহুল্লা তাকে প্রশ্ন করলেন কিভাবে আমি মানুষের কাছ থেকে শান্তিতে থাকতে পারি হাতিম বললেন তাদের দেবেন কিন্তু তাদের কাছ থেকে কিছু গ্রহণ করবেন না তাদের সম্পদ দেবেন কিন্তু কিছু গ্রহণ করবেন না তারা আপনাকে আঘাত করবে আপনি পাল্টা আঘাত করবেন না আপনার যা আছে তাই দিয়ে সাধ্যমতো তাদের খিদমাত করবেন এবং কখনও তাদের কাছে কিছু চাইবেন না ইমাম আহমদ বললেন হাতিম এটা তো মেনে চলা খুব কঠিন এ তো খুবই কষ্টসাধ্য ব্যাপার হাতিম বললেন খুব সম্ভবত তারপরও আপনি তাদের কাছ থেকে শান্তি পাবেন না মানুষের সাথে চলার ব্যাপারটা এমনই তাই এক আল্লা সুবহান তাল্লাহর ওপরে নির্ভর করুন এবং আল্লাহ সুবাহান তাল্লাহ ছাড়া আর কারও মুখাপেক্ষী হবেন না আর কারো কাছে সাহায্য চাইবেন না আল্লা সুবাহান হাত তাল্লাহ ইউসুফ আলহিসাল্লামকে এ বিষয়টি শিক্ষা দিতে চেয়েছিলেন এই বিষয়টি শেখার জন্য ইউসুফ আলহিসাল্লাম কারাগারে আরও সাত বছর থাকলেন এই শিক্ষা গ্রহণের পর কারাগার থেকে মুক্ত হবার পর তিনি কি বলেছিলেন দেখুন মুক্ত হবার পর তার প্রথম কথা ছিল ওকদ আহসানাবিদ আখরজানি মিনাস তিনি আমাকে জেল থেকে বের করেছেন আমার প্রতি অনুগ্রহ করেছেন কে আমার প্রতি অনুগ্রহ করেছেন কার অনুগ্রহে আমি কারাগার থেকে মুক্তি লাভ করেছি আমার রব আমার রব আমার রব আমাদের রব মুক্তির কারণ হিসেবে তিনি কোনো মানবীয় কিংবা পার্থিব উপায় বা উপকরণের কথা বলেননি হতে পারে এর পেছনে হাজারটা পার্থিব কারণ ছিল কিন্তু তিনি শুধু এক আল্লা সুবাহানে হওয়া তালাই কথা বলেছেন কারণ আসলেই আল্লাহ সুবাহ হোয়া তালাই তো তাকে মুক্তি দিলেন কোন উকিল তাকে মুক্ত করেনি আইনের ফাঁক তাকে মুক্ত করেনি মামলায় জিতেও তিনি মুক্ত হননি তাকে কারাগার থেকে বের করে এনেছেন আল্লা তিনি আমাকে জেল থেকে বের করেছেন আমার প্রতি অনুগ্রহ করেছেন কারাগার কখনো কখনো আত্মশুদ্ধির কাজ করে এটা এমন চমৎকার এক পাঠশালা যা মানুষকে আরো বেশি ভালো হতে শেখায় এমন কত লোক আছে যারা কারাগারের সলাদ শুরু করেছে অথচ এর আগে কখনোই তারা সলাদ আদায় করেনি কত লোক আছে যারা আল্লাহ সুবাহন হাল্লা দিকে ফিরে এসেছে অথচ এর আগে তারা ছিল আল্লাহ বিমুখ কত লোক আছে যারা কোরআন হিপস করেছে অথচ কারাগারের বাইরে তারা কিছুতেই কোরআন আত্মস্থ করতে পারেনি কিংবা করেনি কত লোক আছে যারা কারাগারে ইলম অর্জন করেছে অথচ বাইরের মুক্ত জীবনে তা পারেনি এমন আরও কত লোক আছে যারা কারাগারে আকিদার জ্ঞান লাভ করেছে এবং সুনার অনুসরণ করতে শিখেছে একজন প্রকৃত মুমিনের সাথে ভালো কিংবা মন্দ যাই ঘটুক না কেন তিনি একে নিজের জন্য কল্যাণকর মনে করেন রসল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন আজাব আমরিল মুমিন ইন্না আময়ের মুমিনের ব্যাপারটি সত্যিই আশ্চর্যজনক তার প্রত্যেকটা কাজই কল্যাণকর সে হয়তো জানে না ঘটনার পেছনের হিক্মা কী অথবা সে হয়তো তা অনুধবন করতে পারছে না কিন্তু তবুও সে বিশ্বাস করে যে এটা তার জন্য কল্যাণকর আল্লা সুবাহান্লা কখনও কখনও ন্যায়পরায়ণ ব্যক্তিদের কারাগারে পাঠান এই পরীক্ষা এবং এর পেছনের হিকমা সম্পর্কে একমাত্র আল্লাহ সুবাহানমাত আল্লাই ভালো জানেন আবারও বলছি কখনো বন্দিত্ব কামনা করবেন না তবে যদি কখনো বন্দী হতেই হয় তাহলে মনে রাখবেন মুমিন কেবল এক আল্লা সুবাহান্মাত আল্লাহর ওপরই ভরসা করে যা কিছু আল্লাহ সুবাহানমাত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তা সে মেনে নেয় এ ব্যাপারে সে রকম অভিযোগ অনুযোগ কিংবা দোষারোপ করে না আর এটা কদ ও কদয়ে বিশ্বাসের মৌলিক ও প্রাথমিক একটি দিক কারাগারে যাবার আগে আমি একটি কিশোর সংশোধন কেন্দ্রে জিতাম, সেখানকার কিশোরদের দাওয়া দিতাম তাদের মাঝে বেশ কিছু মুসলিম তরুণ ছিল তাই প্রতি দুসপ্তাহে কিংবা মাঝে মাঝে প্রায় প্রতি সপ্তাহেই একবার করে সেখানে যাওয়া হতো আমার সাথে তাদের কোনো ঝামেলা ছিল না আর না বলার মতো কিছু ঘটেছিল কিন্তু হঠাৎ একদিন তারা আমাকে বলল আপনার আর এখানে আসার অনুমতি নেই এটা ছিল দুই হাজার দিকের ঘটনা এ ধরনের কারাগারে ইমাম হতে গেলে খুব সামান্য তদন্ত আর ব্যাকগ্রাউন্ড চেকের মধ্য দিয়ে যেতে হয় প্রায় সবাই এসব জায়গায় ঢোকার ছাড়পত্র পায় কিন্তু তারা আমাকে বলেছিল আমার সেখানে ঢোকার অনুমোদন নেই এ ঘটনার প্রায় এক বছরেরও কম সময়ের ব্যবধানে আমি একটি ফেডারেল জেলের বাসিন্দা হই ফেডারেল জেলের ইমাম হবার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় নানা ধাপ অতিক্রম করে কাফেরদের অত্যন্ত আস্থাভাজন হতে হয় ফেডারেল জেল কিংবা স্টেট কারাগারের ইমাম হতে হলে কাফিরদের যতটা আস্থাভাজন হতে হয় সেটা অর্জন করতে গেলে আসলে আগের নিজের ইমান পুরোপুরিভাবে ত্যাগ করতে হয় আমি স্পষ্টভাবে খোলাখুলি কথাগুলো বলছি কারণ এ ব্যাপারটি নিয়ে স্পষ্ট আলোচনার প্রয়োজন আছে ওয়াল্লাহি বেশিরভাগ সময়ই দেখা যায় মুসলিম বন্দীদের প্রতি মুসলিম ইমামদের চাইতে ইহুদি রেবাই ও খ্রিস্টান পাদ্রিরা বেশি দয়ালু হয় সুতরাং কারাগারে প্রবেশের অনুমতি পাওয়া ওই ইমাম ও তথাকথিত মুসলিমরা আসলে কাফিরদের চেয়েও বেশি মুসলিম বিদ্বেষী তাদের কারণে মুসলিম মুসলিমবন্দীদের যে কি পরিমাণ ভোগান্তি বহাতে হয় সেটা চিন্তাও করা যায় না ফেডারেল জেলগুলোতে কাফিররাও যেসব অত্যাচার করা থেকে পিছিয়ে যায় এই মুসলিমরা আগবাড়িয়ে বাড়িয়ে ওইসব নির্যাতনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল কী সে সংশোধনাগার স্টেট এবং ফেডারেল জেলগুলোতে তালিম দেওয়ার এগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কিশোর সংশোধনাগারে ঢোকার ছাড়পত্রই তারা আমাকে দিচ্ছিল না কিন্তু আল্লা সুবাহান হোমাতার পরিকল্পনা দেখুন কিশোর সংশোধনাগারে তদন্ত ও পরীক্ষা নিরীক্ষা একেবারে অল্প হওয়া সত্ত্বেও আমি সেখানে ঢোকার ছাড়পত্র পাইনি অথচ হঠাৎ আল্লা সুবাহান হাত আমাকে বাইরের মুক্ত পৃথিবী থেকে একেবারে ফেডারেল জেলের বাসিন্দাদের মাঝখানে নিয়ে আসলেন আর আমি দিনরাত সব সময় তাদের তালিন দেওয়ার সুযোগ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ যেখানেই তারা আমাকে নিয়ে গিয়েছিল প্রতিটি জেলেই আমি তালিম দিয়েছি প্রতিটি জেলে একদল মুসলিমকে কোরআনসূন্ এবং ইমানের মৌলিক ভিত্তিগুলোর সাথে পরিচিত করিয়েছি তাদের মধ্যে অনেকে কোরআন হিপস করেছে যারা আরবিতে একটি শব্দও বলতে পারতেন না তারা এক বছরেরও কম সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছিলেন এবং আরবিতে কথা বলা শিখেছিলেন আমরা দিনরাত পড়াশোনা করতাম তাহিদের কিতাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়তাম আমরা শিখছিলাম ইলম শেখার নিয়মতান্ত্রিক সনাতন পদ্ধতি অনুযায়ী যে পদ্ধতিতে সালাফ আসলিহীন এবং পূর্ববর্তী আলিমগণ ইলম অর্জন করতেন এখনকার ওদের মতো না যারা দিন দুয়েক বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন পড়াশোনা করে নিজেদের সাইখ ভাবা শুরু করে সিরা, ফিক আরবি আল্লাহ আল্লা সুবাহাল্লাহ ওয়াস্তেতা আলিম অধ্যায়ন আর পড়ার ফাঁকে বিশ্রাম এভাবেই কাটতো আমাদের সময় জেলখানার কর্মকর্তারা এ দেওয়ার প্রভাব লক্ষ্য করল তারা নানাভাবে আমাকে হয়রানি করার চেষ্টা শুরু করল বারবার আমাকে এক থেকে অন্য জেলে পাঠাতো দুই পা আর কোমরের শেকল পড়ানো হাত নড়ানো যায় না কারণ কোমরের শেকলের সাথে হ্যান্ডকাফ আটকে দেওয়া এভাবে বাস আর বিমানে করে এক কারাগার থেকে আরেক কারাগারে নিয়ে যাওয়া হতো দিনের পর দিন এভাবেই কাটত প্রতিটি মুহূর্ত আপনি জানেন না আপনার পরিবারের মানুষগুলো কেমন আছে কোথায় আছে আপনি জানেন না বাইরের পৃথিবীতে কি ঘটছে এমন অবস্থায় অনেকেই প্রশ্ন করে বসে হে আল্লাহ কেন আপনি আমার সাথে এমন করছেন আমার অপরাধ কি ছিল আমি তো কেবল কোরআন পড়াচ্ছিলাম কিন্তু আমি কি বলতে পারি আল্লাহ আপনি আমার সাথে কেন এমন করলেন আমি তো তাদের কোরআন শিক্ষা দিচ্ছিলাম একজন মুমিন এ ধরনের কথা বলতে পারে না আমরা অনেক সময়ই কোনো পরিস্থিতির পেছনে আল্লাহ সহ ভাহানা হওয়া তাল্লাহার হিকমা অনুধাবন করতে পারি না অনেক সময় আমাদের প্রতিকূলতা বিপদ ও কষ্টের মুখোমুখি হতে হয় কিন্তু এর পেছনের পরিকল্পনা এর পেছনের হিক্মা আমরা উপলব্ধি করতে পারি না কখনো হয়তো কোনো ঘটনার অন্তর্নিহিত হিকমা আপনি সাথে সাথেই বুঝতে পারবেন কখনো হয়তো ঘটনা ঘটে যাবার কিছুদিন পর বুঝতে পারবেন আবার হতে পারে আল্লাহ সুবাহ আল্লাহর সামনে দাঁড়াবার দিনটির আগ পর্যন্ত আপনি কোনো ঘটনার অন্তর্নিহিত হিকমা উদ্ঘাটন করতে পারবেন না তাই আমাদের এমন প্রশ্ন করা উচিত নয় এমন কোনো কিছু বলা উচিত নয় আমার মনে হয়েছিল কোনো একটি নির্দিষ্ট জেলে থাকার চেয়ে বরং জেল থেকে জেলে স্থানান্তর হওয়াই ভালো এতে করে আমি যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি এবং অসংখ্য মানুষকে দেখার ও তাদের সাথে মেশার সুযোগ পেয়েছি যা অন্য কোনোভাবে কোনো দিনই আমার পক্ষে সম্ভব হতো না যেখানে যেতাম প্রতিবার সেই একই রুটিনের পুনরাবৃত্তি কোরআন তাহেদ সিরাহ ও ফিক প্রতিবার সেই একই পাঠ্যক্রম অনেকেই বলতো আমাদের এই সিলেবাসটি লিখে দিন যাতে করে আপনি চলে গেলেও আমরা এটা চালিয়ে যেতে পারি একটা পর্যায়ে তারা আমাকে সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাসে দিল নয় মাস একাকি একটি ছোট সেলে কাটালাম কেন আমাকে এ শাস্তি দেওয়া হলো কারণ এই লোককে ইসলাম শেখাতে দেওয়া যাবে না আমাকে যে জেলে রাখা হয়েছিল সেখানকার সোলিটারি সেলগুলো ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে জঘন্য সলিটারি সেলগুলোর অন্যতম কারণ জেলটি বানানোর সময় সলিটারি সেল রাখার পরিকল্পনা ছিল না কারাগারটি ছিল উনিশশো তিরিশের দিকে বানানো পূর্ণ ধাঁচের বিল্ডিং এমনিতেই এখানে থাকা ছিল বেশ কঠিন আর এজেলের সলিটারি বা নির্জন কারাবাসের জন্য নির্ধারিত অংশের ব্যবস্থা ছিল আরও জঘন্য কোন অপরাধে আমাকে এমন একটি জায়গায় রাখা হলো কারণ আমি অন্যান্য কয়েদিদের ইসলাম শেখাচ্ছিলাম আর আমাকে সলিটারিতে রাখার জন্য যে ব্যক্তি জেল কর্তৃপক্ষকে উস্কানি দিয়েছিল এবং আমার সম্পর্কে লিখিত রিপোর্ট দিয়েছিল সে ছিল একজন মুসলিম এবং কারাগারের ইমাম ওয়াল্লাহি ইহুদি ও খ্রিস্টান ধর্মযাজকেরাও এই মুসলিম ইমামের চেয়ে আমার ব্যাপারে বেশি সমব্যাথী ও অনুতপ্ত ছিল সে আমার বিরুদ্ধে উস্কানি দিত নির্যাতন চালাত আবার শেষে বলত সে একজন সালাফি এই জেলে এমন কিছু গার্ড ছিল যারা এর আগে আমেরিকান বাহিনী হয়ে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছে এদের অনেকেই যুদ্ধের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা ছিল এরা মুসলিম বন্দীদের উপর ঝাল ঝাতে চাইত অথচ এই গার্ডরাও এই তথাকথিত মুসলিম ইমামকে বলতো আমাকে আর আমার বাবাকে যন্ত্রণা দেওয়া বন্ধ করতে আমাদের প্রতি এই লোকের আচরণ এতটাই খারাপ ছিল যে ইহুদি রেবাই আর খ্রিস্টান পাদ্রীরাও এক পর্যায়ে তার সাথে কথা বলতে অস্বীকৃতি জানায় অথচ এই ইমাম একবার নিজ থেকেই আমাকে জানিয়েছিল যে তার সাবেক স্ত্রী ও মেয়ে একসময় আমার বাবার বেশ কিছু ক্লাস এবং আমার দুটো ক্লাসে অংশগ্রহণ করেছিল একদিন সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি অমুককে চেন আমি বললাম হ্যাঁ তখন সে বললো এই দুজন তার সাবেক স্ত্রী ও মেয়ে এবং তারা আমার ছাত্রী ছিল সুবাহানাল্লাহ অথচ এই মুসলিম ইমামি জেল কর্তৃপক্ষকে বলেছিল যে জেলে আমাকে পড়ানোর সুযোগ দেওয়া উচিত নয় আর তার একথার কারণে জেল কর্তৃপক্ষ আমাকে সলিটরি সেলে রেখেছিল এ গল্প বলার পেছনের মূল উদ্দেশ্য হলো আমার কয়েক সেল পরেই এক মুসলিম ভাইকে রাখা হয়েছিল অন্য একটি কারণে তিনি জেল খাটছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সঠিক পথের সন্ধান দিয়েছিলেন আমাদের সেল দুটো খুব কাছাকাছি ছিল আর আমার বাবা উপরে দোতলায় ছিলেন সত্তর বছর বয়সেও তাকে সলিটারি সেলের বন্দিত্বের কষ্টের মাঝে দিয়ে যেতে হচ্ছিল নির্যাতন সহ্য করতে না পেরে এ ভাইটি একদিন ভোরে হাতের কবজি চিরে আত্মহত্যার চেষ্টা করলেন সময় মতো গাডরা পৌঁছে যাওয়াই সে যাত্রায় ভাইটি বেঁচে যান আলহামদুলিল্লা তিনি কেন এমন করছিলেন এ জাতীয় কোনো কথা বলার প্রয়োজন নেই এগুলো না বলে বরং বলুন হে আল্লাহ তাকে এবং তার মতো অন্যান্য ভাইদের হৃদায়তের ওপর অটল রাখুন এবং তাদের মুক্তি ত্বরান্বিত করুন সলিটারি সেলে থাকা আসলে কতটা কষ্টের সেটা বোঝানোর জন্য সেল সম্পর্কে কিছুটা ধারণা দিই সেলটা আকারে অত্যন্ত ছোট একটি বেড একটি কমট আর একটি বেজিন সহ পুরো সেল আকারে একটি মাঝারি সাইজের বিছানার চেয়েও ছোট হবে বেশিরভাগ ক্ষেত্রে এই ছোট্ট সেলের ভেতরে দিনে তেইশ কিংবা পুরো ২৪ ঘন্টাই কাটাতে হতো শীতের কবল থেকে বাঁচার জন্য কোনো উপায় ছিল না গরমকালেও শীত নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না এই সেলগুলোকে মোট বিশ জনের মতো কয়েদিকে রাখা হতো প্রত্যেকের জন্য আলাদা সেল যে নয় মাস আমি সেখানে ছিলাম এর মাঝে সেখানকার দুজন বন্দি মারা গিয়েছিলেন সোলিটারি সেলে থাকাটা এতটাই কঠিন যাই হোক ভাইটি আত্মহত্যার চেষ্টা করায় জেল কর্তৃপক্ষ বেশ আতঙ্কিত হয়ে পড়ল তারা ভয় পাচ্ছিল হয়তো তারা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যাবে আর তখন তদন্তের জন্য বাইরে থেকে বিভিন্ন সংস্থা আসবে এ মুসলিম ভাইটি তাদের বলল আমাকে যদি শাইখ আহমেদের সাথে না রাখা হয় আমি আবারও আত্মহত্যা চেষ্টা করব। এবার তাকে নিয়ে মোটামুটি সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো ওয়ার্ডেন ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট সবাই মিলে আলোচনায় বসল তারা বলল আমরা এই লোককে সলিটারি সেলে রেখেছি যেন সে কাউকে দাওয়া দিতে না পারে অথচ আরেকজন বলছে এ লোকের কাছে তাকে না রাখা হলে সে আত্মহত্যা করবে আমরা কিছুতেই এটা করতে পারি না সে ভাইটি তখন বললেন তোমরা আমাকে যদি সাইখের সাথে না রাখো আমি অনশন করব। অবশেষে তারা নথি স্বীকার করল এবং তাকে আমার সাথে একই সেলে রাখতে বাধ্য হলো আলহামদুলিল্লাহ আমরা সেখানে সপ্তাহের পর সপ্তাহ কাটালাম আমাদের সময় কাটল সলাদ জিকির পড়া ও শেখানোতে ইসলাম নিয়ে অগণিত প্রশ্ন ও নিরন্তর আলোচনায় কেবল ইসলাম নিয়ে কথা বলেই আমরা সময় কাটাতাম ক্ষুদ্র ও সংকীর্ণ সেই ছেলে আমাদের ইমান ছিল আকাশচুম্বী আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর তারপর জেল জীবনে পরিচিত হওয়া অন্য আরও অনেক অসাধারণ ভাইয়ের মতোই আমাদের পরস্পরের কাছ থেকে বিদায় নিতে হলো আল্লা সুবাহানে হোমাত তার অবস্থা সহজ করে দিলেন অবশেষে তিনি তার আগের জায়গায় ফিরে গেলেন আর আমাকে অন্য একটি হাই সিকিউরিটি কারাগারে নিয়ে যাওয়া হলো মাত্র কয়েক সপ্তাহ আগে আমি ফেসবুকে একটি মেসেজ পেলাম প্রথমে আমি তাকে চিনতে পারিনি কিছু প্রশ্নের পর জানতে পারলাম ইনি হলেন আমার সাথে সলিটারি সেলে থাকা সেই ভাই আলহামদুলিল্লাহ তিনি এখন জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি বললেন ভাই আমাকে সাহায্য করুন যাতে আমার ইমানকে জেলখানা সেই দিনগুলির মতো মজবুত করতে পারি আমার মনে ছিল না যে আমি ভাইটিকে একটি মুসল্লাহ বা জায়নামাজ দিয়েছিলাম তিনি বললেন আপনার দেয়া মুসল্লাটি আমি এখনও সযত্নে আগলে রেখেছি সেই দিনগুলির কথা আমি কিছুতেই ভুলতে পারি না আসলে কারাগারের সেই সংকীর্ণ কুঠুরিতে তিনি আমার সাথে সময় কাটাননি তিনি আল্লাহ সুবাহান এহমাদ আল্লাহর সাথে সময় কাটিয়েছেন আল্লা সুবাহান এহমাদ আল্লাহর নৈকট্য অর্জন করেছিলেন তিনি এখন একজন স্বাধীন মানুষ কিন্তু বাইরের পৃথিবীর স্বাধীনতার চেয়ে তার কাছে কারাগারের সেই মধুর স্মৃতি আর বিশুদ্ধ ইমানের স্বাদকেই বেশি প্রিয় মনে হচ্ছে তাই মনে রাখবেন অনেক সময় বিপদ ও পরীক্ষার অন্তর্নিহিত হিকমা উপলব্ধি করা না গেলেও আল্লা সুবাহান এহমত আল্লাহর পক্ষ থেকে যা কিছুই ঘটুক না কেন সময় সন্তুষ্ট ও খুশি থাকবেন ওয়ালিয় নবীন মহমদ ওয়াল ওাবি আজমাইন الله বরহমলাত